আমর ইবনু তাগলিব রজিয়াল্লাহ তাহলে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট কিছু মাল বা কিছু সংখ্যক যুদ্ধবন্দি উপস্থিত করা হলে তিনি তা বন্টন করে দিলেন বন্টনের সময় কিছু লোককে দিলেন এবং কিছু লোককে বাদ দিলেন অতপর তার নিকট সংবাদ পৌঁছাল যে যাদের তিনি দেননি তারা অসন্তুষ্ট হয়েছেন তখন আল্লাহ রসুল সাল্লু আলাহ সাল্লাম আল্লাহর প্রশংসা করলেন ও তার মহিমা বর্ণনা করলেন অতপর বললেন আম্মা বাদ। আল্লাহর শপথ আমি কোন লোককে দেই আর কোন লোককে দেই না যাকে আমি দেই না সে যাকে আমি দেই তার চেয়ে আমার নিকট অধিক প্রিয় তবে আমি এমন লোকদের দেই যাদের অন্তরে অধৈর্য ও মালের প্রতি লিপসা দেখতে পাই আর কিছু লোককে আল্লাহ যাদের অন্তরে অমুখাপেক্ষিতা ও কল্যাণ রেখেছেন তাদের সে অবস্থার উপর ন্যস্ত করি তাদের মধ্যে আমর ইবনু তাগলিব একজন বর্ণনাকারী আমর ইবনু তাগলিব রাজি আহ তালাহু বললেন আল্লাহ শপথ আল্লাহ রসুল সাল্ল সাল্লামের এ বানের পরিবর্তে আমি লাল উটও পছন্দ করি না